باب من حزل بشيء ذكر الله الله الله عليه বারিক আজকের দর্শ হচ্ছে মহান আল্লাহ বা তার কিতাব কোরআনুল করিম অথবা তার রসুল সাল্লাহ সাল্লাম কে নিয়ে আল্লাহ নাজল কি তশরিয়তকে নিয়ে হাদিসকে নিয়ে ঠাট্টা রহস্য করা বিদ্রুপ করা সম্পর্কে এর ভয়াবহ পরিণাম এর হুকুম কি দুনিয়া এবং আখেরাতে এর জন্য কি শাস্তি এ সম্পর্কে সুরায় তার আয়াত রয়েছে আয়াত নম্বর ৬৫ যা নাজল হয়েছিল ওই সব মোনাফেকদের সম্পর্কে যে সব মনাফেক মাঝে মধ্যে রাসুল্লা সাল্লাম সম্পর্কে অথবা সাহাবাহিকেরাম সম্পর্কে মমিন সম্পর্কে সে সম্পর্কে আয়াতটি নাজল হয়েছিল ওই ঘটনাটি বর্ণনা করা হয়েছে এখানে তাবুক যুদ্ধের ঘটনা তাবুক যুদ্ধ কোন মোকাবেলা ছিল যে জাতি খুব শক্তিশালী জাতি ছিল রোমান জাতি খ্রিস্টান বড় শক্তিশালী দেশ ছিল রোম সাম্রাজ্য সেই কালে কিন্তু আল্লাহ রাবুল আলম তাদের অন্তরে এত ভীতি সঞ্চারিত করে দিলেন যে সেই কাফের না সারা খ্রিস্টানদের সাহসী হল না এগিয়ে আসার এত প্রস্তুতি তাদের সেনাবাহিনী থাকা সত্ত্বেও মানুষ কাপুরুষ হয়ে যায় দাঁড়িয়ে থাকতে পারে না হাত থেকে তখন অস্ত্র পড়ে যায় অস্ত্র ধারণ করার ক্ষমতা থাকে না এই ছিল এই কাফের খ্রিস্টানদের রোমান যারা হুমকি দিয়েছিল যে মদিনারবরা আমরা আসবো আক্রমণ করার জন্য নবী করিম দেখলেন যে না ওদেরকে আসারে গিয়ে নাও মুসলিমদের মধ্যে আছে কিন্তু মমিনের শক্তি দেখলে কিন্তু তাদের অন্তরে চরম ভয় ভীতি রয়েছে কারণ তারা বেঁচে থাকে খাওয়ার জন্য তাদের দুনিয়া ছাড়া তার কিছু নেই তাদের ভালো খাওয়া আর ভালো পড়া ছাড়া আর কিছু আছে কি কিছুই নেই কাপের মরে গেলে আসল জীবন আমার শুরু হলো আরামের জীবন শুরু হলো আর দুনিয়া তো কষ্টের জীবন দুনিয়াতে দুনিয়ার জন্য কষ্ট করতে হবে জন্য কষ্ট করতে হবে কষ্ট ছাড়া উপায় আছে যেমন আপনি রোজি রোজগারের জন্য কষ্ট করছেন তখন পালনের জন্য অন্যায় থেকে বেঁচে থাকার জন্য নেকির কাজ করার জন্য কষ্ট করতে হবে নিঃসন্দেহে একজন মানুষ যে ব্যক্তি তার আরামের ঘুম ছেড়ে আসে নামাজের জন্য তার কষ্ট আছে কিন্তু এই সামান্য কষ্ট করতে হবে ওই সুখময় স্থান হাসিল করার জন্য যে ব্যক্তি আল্লাহ রাস্তায় রক্ত ঝরায় তার অবশ্যই কষ্ট আছে ছেলে মেয়েদেরকে অতিম করে স্ত্রীকে বিধবা করে কিন্তু সে মহৎ লক্ষ্য উদ্দেশ্য জান্নাত হাসিল করার জন্য সে যেন দুনিয়ার এসব মুসিবত তার কাছে না আর কাফের সবকিছু সুতরাং কাফের যখনই দেখবে যে মরণ সামনে নজরে আসছে তখন টিকবে কি করে তখন ভীতি সঞ্চারিত হবেই তাবুকের যুদ্ধে গিয়েছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সফররত অবস্থায় ছিলেন মুনাফিকরা রহস্য করে একটি কথা বলেছিলী হাফেজ হিসাবে শাহাবাই কেরাম শাহবাঈ কেরাম যারা নিষ্ঠা মান মুখ শাহাবাইকার কোরআন নাজল হলে মুখস্ত করতেন তারা কোরআন হাফেজ প্রাচীন যুগে নবী সাহা শাহাবাই কেরাম সে কারি আজকালকার ভাষায় ঠিক কিনা আর হাফেজ যার কোরআন মুখস্থ আছে হয়তো তাজবির অত সুন্দর নাও হইতে পারে হাফেজ হেফজ করে নিয়েছে কিন্তু তার তাজবির কোরআন পড়া হয়তো অত শুদ্ধ নাও হইতে পারে প্রায় শুদ্ধ থাকে কিন্তু অত শুদ্ধ না হইতে পারে অত খ্যাতি লাভ করেনি কে রাতে তার সৌন্দর্যে কিন্তু সে হাফেজ কোরআন মুখস্থ আছে সেই জন্য আর আলেম যাদের কোরআনে বাহাদিসের অর্থ সম্পর্কে সম্পর্কে মাসলাম সম্পর্কে ফেক সম্পর্কে আরবি ভাষা সম্পর্কে যাদের ভালো জ্ঞান আছে তারা আলেম যত ভালো জ্ঞান আছে তত বড় আলেম এই আজকালকার পরিভাষা তাই না কারি আলাদা হাফেজ আলাদা আর আলেম আলাদা হাদিসের পণ্ডিতদের ভাষায় হাদিসের পন্ডিতের ভাষায় আজকাল হাফেজ নেই কার হাদিস মুখস্ত আছে আর নবাই জামানায় সাহাবাই কান্দের জামানাই যারা কোরআনের হাফেজ হতেন তাদের এবং যারা হাফেজ হতেন তারা করতেন এবং তারা মাতৃভাষায় তারা মুখস্থা পড়তে পারতেন মানে সুন্দর শুদ্ধ পড়তেন এবং তত সুন্দর তার অর্থ জানতেন তাদের মাতৃভাষা এবং তাদের সেই যুগের মানুষ এইরকম আঞ্চলিক ভাষা বলতেন না যেমন আজকালকার আরো আঞ্চলিক ভাষা বলছে আর ওরা আঞ্চলিক ভাষাকে এত বেশি প্রাধান্য দিয়ে দিয়েছে যে শুদ্ধ ভাষা অনেকে বুঝতে পারেনা ভালো উচ্চ শিক্ষিত না হলে কোরআন ভাষা বুঝতে পারেন অনেক আরো ভালো উচ্চ শিক্ষিত না হলে তারা ভাষা বুঝতে পারেনা মাতৃভাষা বুঝে ভাষা বুঝতে পারেন আজকাল জামানায় কিন্তু জমানায় যেই ভাষা কোরানে আছে যে ভাষা নবিস হাদিসে নাবি যে ভাষা বলছেন করছেন সেই ভাষা সাধারণ মানুষ বুঝতেন শুদ্ধ ভাষা বলতেন এরকম আঞ্চলিকতা ছিল না ভাষায় যার ফলে সেই যুগের যারাই কোর্রা মানে কারি তারাই হাফেজ পরানের তারাই আলেম তো মনাফিকরা ঠাট্টা করেছিল তাদেরকে নিয়ে যে এই যে কোর্রারা সে হাফেজ আলেম জাতিকে বলা হচ্ছে অর্থাৎ সাহাবিরা নবীল এবং সাহাবাইকার তারা পেটুক আরো কাবো বোতু আমাদের দেশের ভাষা যে পেটুক বলি পেটুক বুঝেন তো না মানে যারা পেটের পিছনে খুব ছুটে যেখানে ভালো খেতে হবে সেখানে হাজির যে ভালো খাওয়াবে তার সে ভালো খাওয়া এতস্য করেছে বিদ্রোপ ও আলসেন এবং এত মৃত্যুক দেখা যায় না এরা খুব মৃত্যু আর কি আজবা নয়ালে কাহ আর যখন যুদ্ধের সময় আসে তখন এরা সবচেয়ে কাপুরুষ যুদ্ধের সময় যখন যখন মুখামুখি হইতে বলছে কারা মোনাফেকরা তাদের সম্পর্কে আয়াত নাজেল হলো যে রকম ঠাট্টা রহস্য যারা করে কুল আবিল্লাহ আয়াতি রাসুল হি কোন তুম তাস্তাহা যাও আল্লাহর সাথে ঠাট্টা করো আল্লাহর আয়াতের সাথে অর্থাৎ কোরআন করিমের সাথে ঠাট্টা বিদ্রুপ করো বা নাই তুমা ইমানে কলে কলেমা পড়া সত্যিও তোমরা কি হয়ে গেছ কাফের হয়ে গেছ তাহলে হুকুম হচ্ছে এইটি যদি কেউ আল্লাহকে নিয়ে করে আল্লাহর আয়াত নিয়ে কোরআন আয়াত নিয়ে কেউ করে কোরআন নিয়ে অথবা কোরআনের কোনো একটি আয়াত নিয়ে ঠাট্টা মজাক করে এটা কি বা এই ধরনের বিভিন্ন মায়ের আঙ্গিনে এরকম তর্জম করে পুকুরের আশঙ্কা আছে ঠাট্টা মজাকের আশঙ্কা আছে সুতরাং ঠাট্টা মজাক করলে যা হয় সেই শাস্তি পানিশমেন্ট দুনিয়ার পুকুরী কাঁখেরাতে কাঁখের যে পরিণাম সেই এইরকম ঠাট্টা মজা করতে উদাহরণস্বরূপ বললাম কারণ একটি কথা আছে যে কুফুরি কথা নকল করা আমরা না বাসাদ কুফরি কথা কারো কাছ থেকে নকল করা আমি বলছি না কিন্তু কারো কথা উদ্ধৃতি দেওয়া নকল করা কুফর না বাসা নাই কিন্তু আপনি নিজে বললে সেটি কুফরি বুঝতে বললেন বললেন যাতে না হয় তো এইরকমই যারা কবর মাজার পুজারী তারা বলে আজম মাদাত আমি তো কথাটা বললাম আজম মাদাত তাদের নকল করলাম তাদের তো কুফুরি কিন্তু আমি নকল করছি এটি কি আমার কুফুরি হবে আমি সতর্ক করার জন্য খবরদার এটি সাহায্য এবার নকলে কুফুর কুফর না বা কথাটি তো কথা হচ্ছে যে যারা এসব নিয়ে ঠাট্টা মজাক করবে কি হাদিসের একটি মাসলা করানো নেই একটি মাসালা নিয়ে যদি হবে যেমন কিছু করলাম দেখা যায় এই আরব দেশে আসার পর এখানে উঠের গোস্ত আর সুযোগ হয় আর মশলাটি জানারও সুযোগ হয় কেন দেশের মশলাও জানে না বলেছেন সাহাবারা যেমন উজু করো হেকমতাল্লাহ জানেন যেখানে আপনি সেখানে আল্লাহর উজু করো উঠের গোস্তে ঠাট্টা মজা করে উঠের গোস্ত কোন অপরাধ করলাম রে বাবা উজু করতে হবে এখন অপরাধ করলেন না করলেন প্রশ্ন এই চিন্ন প্রশ্ন আতিউল্লাহ আতিউর রসুল আল্লাহ রসুল আনু করতে পারো আল্লাহ আল্লাহ ভালো জানেন তোমরা কিছুই জানো না তার দাসত্ব করতে হবে তার বন্দেগি করলে তার নাজলকৃত বিধান নবীর মাধ্যমে এসেছে তা মানতে হবে পূর্ণাঙ্গ রূপে সুতরাং রকম কথা বলাও কুফুরীর আশঙ্কা থেকে উর্ধ্ব নেয় কুফুরীর ভয় রয়েছে খ্রিস্টান বললো সেই চরম পুফুরি কথা বলেছে আর মুসলিম যখন বলে উঠলো যে আমরা খেলাম ওটার গোস্ত আর উজু করতে হবে ওইটি আমার পুপুরি হলো না কোন পার্থক্য যেমন পুতুল পূজায় আর কবর পূজাই কোনো পার্থক্য পুতুলের সামনে চেষ্টা করা প্রতিমার সামনে কবর মাজার পূজা কা এক জায়গা থেকে আর অন্য জায়গা তোমরা এ কথাটি যেমন কাফের পক্ষ থেকে মুসলিম বলে না কাফের বলতে পারে তার হাতুড়ে উত্তর আছে হ্যাঁ ভালো উত্তর হচ্ছে আল্লাহর আতিহতি রসুল আপনি আপনি মুসলিম আত্মসমর্পণ করেছেন আল্লাহ এবং রসুলের আনুগত্য করেন আর হাতুরের উত্তর আছে বলেছি অনেকবার উত্তর চোখ দিয়ে পানি বেরোয় মার তো পাছাই দেওয়া হল পাঁচাই দিয়ে পানি বেরোবে ঠিক কিনা তো কাফের কে বোঝানোর জন্য কিন্তু মুসলিমকে ওইভাবে বুঝাবো যেমন গোস্ত খেলে উজু করতে হবে তার যুক্তি আবার ওই লাঠি দিয়ে মেরেই বুঝাইতে হবে নাকি মুসলমানকে ঠাট্টা রহস্য করা ইসতেহামান ও ঠাট্টা রহস্য করা যাতে আল্লাহর জিকির রয়েছে মানে আল্লাহর উল্লেখ রয়েছে আল্লাহর নামের উল্লেখ রয়েছে আল্লাহর গুনাবলির উল্লেখ রয়েছে আল্লাহ রবীন্মে আর রাহমানু রহমান ও আল্লাহ সমাস আল্লাহর উল্লেখ করে যাতে আল্লাহর উল্লেখ রয়েছে আবিল কোরআন অথবা কোরআন নিয়ে ঠাট্টা মজাক করলো আবির রাসুল বা রাসুল কে নিয়ে ঠাট্টা মজাক করলো তাদের হুকুম কি লেখক হুকুমটি বলেন হুকুমটি ছেড়ে দিয়েছেন যে আয়াতে দেখে নাও আর হাদিসে দেখে শুধু বললেন এই অধ্যায় হচ্ছে ওই সব লোক সম্পর্কে যারা আল্লাহকে নিয়ে ঠাট্টা করে যারা রসুলকে নিয়ে ঠাট্টা করে যারা মজাক করে এদের হুকুম কি হুকুম নিজের পক্ষ থেকে না বলে ছেড়ে হারিসের সাথে দেখুন মহান আল্লাহ বলছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করো আল্লাহ বলছেন হে নবী তাদেরকে যদি জিজ্ঞাসা করে যে তোমরা এরকম কথা কেন বললে এরকম ঠাট্টা মজাক কেন করলে এভম তাদেরকে মুনাফিকদের সম্পর্কে নজর সুরা আয়াত গেল নবী করিমাসাল্লামের কাছে ওহির দ্বারা রেপোর্ট পৌঁছে আর সাহাবি পৌঁছাচ্ছে সাহাবি আসছেন তার আগে ওহি চলে আসছে নবী করিম্লামকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে জিবরিল মারফত তো তারা উত্তরে বলবে যে জিজ্ঞাসা করে এইরকম কেন ঠাট্টা বিদ্রুপ করো তারা অবশ্যই আমরা কি করছিলাম না খুঁজ ও না লাভ আমরা একটু রহস্য ছলে বলেছি রহস্য ছলে কথা বলেছি না খুঁজ ও না লাভ এবং আমরা একটু হাসি তামাশা করেছি খেলা তামাশা করেছি খেল তামাশার মতো করেছি আমরা অন্তর থেকে বলিনি আল্লাহর সাথে ও আয়াত আল্লাহর আয়াতের সাথে কোরআনে করিমের সাথে ও রাসুলি আল্লাহর রাসুলের সাথে কুন তুমন টাট্টা রহস্য করো তোমরা তারপরে আয়াত আছে তোমরা কোনো রকমের ওজোর পেশ যেকোন ওজোর পেশ করছে অজুহাত পেশ করছে আর একজন না অযুক্তি আল্লাহ বলছেন তাহর চলবে না কাদ কাফার তুমা ইমানে তোমরা ইমান নিয়ে আসার পরে কাফের হয়ে গেছো তাহলে বুঝা গেল যে মুমিন মুসলিম হওয়ার পরেও মানুষ কি হয় বেশ কিছু কারণ আছে যেগুলো আমরা মুসলমান সাতপুরুষ মুসলমান আমাদেরকে বলে যে কাফের হয়ে গেছে। আমাদেরকে বলে যে মুসলিম হয়ে গেছো মানুষ বলে না কোন আলেম বললে হ্যাঁ আপনি কাফের ভাবেন না কিন্তু আল্লাহ এবং যে বর্ডার সীমানা সে সীমানার বাইরে চলে গেলে কাফের মুশ্রিক হয়ে যাবে সে সীমানার বাইরে চলে গেলে কাফের মুশ্রীফ হয়ে যাবে আল্লাহ রবীন্দ্রিদের বর্ডারের মধ্যেই থাকতে হবে সিরিপ করে ফেলেন আল্লাহ ছাড়া অন্যকে ডেকে ফেলেন আল্লাহ ছাড়া অন্যের কাছে ধোয়া করে ফেলেন আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে ফেলেন আল্লাহ ছাড়া অন্যের অন্য কে করে ফেলেন তারপর আমি মুসলিম আপনি বলে ফেললেন যে আজকালকার যুগে কোরআনের আইন চলবে না সেই সংবিধান লাগবে তা আপনি নিজে কাফের হয়ে গেলেন আপনি বর্ডার সীমানা পার করে গেলেন ইসলামের তিলকা হদুদ উল্লাহ ফাল দুহাল্লা বলছেন আল্লাহর হদুদ রয়েছে সীমানা বর্ডার রয়েছে সেই বর্ডার পার করিও না সীমানা সীমানার মধ্যে থাকতে হবে একসাথে বয়ান করেছেন মানে ভাষার শব্দ কিছু পার্থক্য হয়তো আছে কারণ হাদিস বর্ণনা করতে গিয়ে হুবহু ওই শব্দই বর্ণনা করতে হবে এটা জরুরি ছিল না কোরআনের আয়তের ক্ষেত্রে যেইভাবে কোরআন নাজল হয়েছে যেই শব্দে সেই শব্দেই কোরআন মুখস্ত রাখতে হবে কিন্তু হাদিসের ক্ষেত্রে একটু ছাড় দিয়েছেন পার্থক্য আছে একজন লোক বললো সে মনাফেক ছিল কি বলল সে মারা মিসহ না আমাদের এই কারি হাফেজদের মতো এই যে মোহাম্মদ সাহাবিদের মতো আর আমি দিন কোন লোক দেখিনি আর গাবো বতু নান এরা অত্যন্ত পেটুক পেটের ক্ষেত্রে আগ্রহী খুব উৎসব যেখানে পেট আছে সে পেট পেট পূজারি ওয়ালা আকজাবো আলোচনান লেসানের জন্য আলোচন আর এদের জবান অত্যন্ত মিথ্যুক আকজাব কাজে মানে মিথ্যা আর আকজাব মানে অতি মিথ্যুক এদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে এই মুনাফেক বলেছিল ফল আফিবুল মালিক কিন্তু একজন খাঁটি সাহাবি কথাটি শুনে নাই মোনাফেক নিজের সঙ্গীদেরকে বলছিল মোনাফিকদের কিছু সঙ্গীত ছিল তো যেমন ওহযুদ্ধের সময় দেখা যায় যে এক হাজারের মধ্যে তিনশো নিয়ে বেরিয়ে গেল আব্দুল্লাহ মুনাফি তাহলে তাদের সঙ্গী সাথী কিছু থাকতো সাতশো খাঁটি মুসলমান বা চলা তিনশো বেরিয়ে চলে গেল তারা মুনাফিক একজন খাঁটি সাহাবি কিন্তু মালিক তার নাম কাজাবদা তিনি বললেন মিথ্যুক তুমি মিথ্যা কথা বলছো এগুলি আল্লাহ রসুল সাহাবাদের গুণ নয় ওলা মুনাফিক কিন্তু তুমি এইসব কথাবার্তা বললে কি জন্য তুমি মোনাফিক আল্লাহ বিশ্বাসী না রসুল বিশ্বাসী না তুমি পরাণে বিশ্বাসী না আর তুমি শ্রদ্ধা করো নান্না বিশ্বাসের সাহাবাহন তুমি আল্লাহ আমি অবশ্যই আল্লাহ রসুলকে এই সংবাদ পৌঁছে দেবো এই কথা বললে যারা এই রকমের অপরাধী যারা সমাজের মন মগজ খারাপ করছে তাদের সম্পর্কে নেতৃস্থানীয় ব্যক্তিকে পৌঁছানো যাদের মাধ্যমে তাদেরকে শাস্তি করা যেতে পারে এটি হচ্ছে শরীর কাজ এই মাসলা বুঝা গেল কিনা এটা তারা তিনি তো বললেন না যে যাক বলেছে বলেছে কত কথাটাকে গপন করে চেপে রেখে দিচ্ছে চেপে রেখে দিলে আরো বড় ক্ষতি কারণ এরা তো কাপড় তোমাদেরকে লে দিতে চায় সামনে পাঠিয়ে দিতে চায় এরা পিছনে থাকতে চায় তাই না বলেছিল উদ্দেশ্য তো তাই তাহলে এদের কথা কি শুনবে কত বড় অপরাধ এই এইরকমই যারা ইসলামের শত্রুতা করে তৌহিদের শত্রুতা করে शत्रुता पथभ्रष्ट कर विदा जरा आज सऊदी आरो सम्पर्श करा कि मुख थे भलो प्रशंसा को तर क्या पैसा नहीं ते इलेक्शन कर तर पैसा नहीं तर चिल्ला बदनामे तर मुख भर्ती जबान बदनम छाड़ा सऊदी आरोबी सरकार मानुषे बदनम दुर्नम कूत्सा गा छाड़ा भलो सनबे ना तर जबान मुनाफे लक्षण कुरान सुनार वस्तवायन इसलामिक आईने वास्तवायन तरफ शत्रुता हम मुनाफिक हर लक्षण নিজেরা তো পারলাম না কোরআনার বাস্তবায়ন করতে নিজের দেশে তো আমাদের তোফিক হলো না কিন্তু আমরা যারা যাদেরকে আল্লাহ তো দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা শুধু বিষ উগুলাতে থাকি তো নবী কালামের সাহেব বললেন যে অবশ্যই আমি নবীলামকে বলবো গিয়ে তারপর ফাইজাহাবা আউফ এলা রসুল্লাহ খুব আল্লাহ রসুলামের দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন এই সংবাদ দেওয়ার জন্য যে রাসুল আল্লাহ এ কিন্তু বিষ ছড়াচ্ছে লোকজন রাস্তায় যাচ্ছে আর ওই সময় যদি এদের পিছনে খাবার নেই পাথেই নেই রাস্তা খরচ নেই কিছু নেই ওই অবস্থায় কষ্ট করতে এসেছি এদের জন্য এই কাপুরদের জন্য এরকম ছড়াবার চেষ্টা করেছিল এই মুনাফিক ফওয়াজ কোরআন কাত নবী সাল্লাম কে গিয়ে বলছেন তার আগেই কোরআনের ওয়াহি নাজেল হয়ে গেছে আয়াত নাজিল হয়ে গেছে এই আয়াতগুলি যে তারা এরকম ঠাট্টা মজা করছে আর তারা ওজোর পেশ করার জন্য আসবে তখন বলল আতা ওই ব্যক্তি তো ভয় খেয়ে গেছে মোনাফেক মোনাফেকের অন্তর দুর্বল ভয়ে ভীত যে আমার যে কি হয় কি শাস্তি হয় অথচ মোনাফেকদেরকে নবী করিম সাল্লা কোনো সময় শাস্তি দিতেন না ছেড়ে দিতেন কারণ মুনাফেক জাহেরি বাজ্যি কলিমা পড়ে নিয়েছে এই কলিমা পড়া সত্ত্বে অন্তরে যে কুফরিতে ভর্তি যদি তাকে যদি শাস্তি করা হয় তাকে যদি কুফরি মোর্তাধ হওয়ার শাস্তি হত্যা করা হয় তাহলে কি বলবে তারা সমাজে ছড়াবে যে ইন্না মুহাম্মদানি একমার আমাকে ছেড়ে দেন আপনি দানি হাজাল মুনাফেকা হাজাল মুনাফেক এই মুনাফেকের গরদন উড়িয়ে দিয়ে শুধু আমাকে অনুমতি দিয়ে দেন আপনি দাও আমার ধারণ করো কারণ ওদের বিরুদ্ধে তো যুদ্ধ করছেন মুশরেক পত্তলিকদের বিরুদ্ধে তো যুদ্ধ করছেন এমনকি সঙ্গীদের মারছেন এই ছড়াবে তারা অথচ এরা সঙ্গী নাই এরা মুনাফি কিন্তু নেফাক্ত ভিতরে আছে কটা লোক জানছে তাদের মুনাফিকের কথা ওই লোকটি ওজর পেশ করার জন্য আসে তাহলে আমরা একটু রহস্য ছলে বলেছি ওনা তাহাদ্দ হাদিসবান আমরা যেমন সওয়ারি যারা সফর করে সফরে সময় কাটানোর জন্য আহাদি রুকবান মানে যারা সবার পথে হয়ে যারা থাকে তাদের যে এরকম কথা গল্প স্বল্প হয় গল্প করলে একটু সময় কাটে সময় চলে যায় গল্পতে গল্পতে কিন্তু অনেক সময় চলে যায় ঠিক না। আর এমনি বসে থাকেন সময় কাটবে না কোন জায়গায় হয়তো অপেক্ষা করছেন লাইন লেগে আছে লম্বা লাইন শেষ হয় না আর আপনার পালাও আসে না কিন্তু গল্প একটি লোক পেয়ে গেছেন দেশের লোক মনের মতো লোক পেয়ে গেছেন আর মজার গল্প ধরিয়ে দিয়েছেন এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল আপনি টের পাচ্ছেন না হ্যাঁ এয়ারপোর্টে বিমানের জন্য বসে থাকেন বা কোনো ট্রেন স্টেশনে বসে থাকেন সময় কাটবে নাগব করার উদ্দেশ্য ছিল হালকা করার উদ্দেশ্য ছিল রাস্তায় মানুষ ক্লান্ত হয়ে যায় আমাদের ক্লান্তি দূর করার উদ্দেশ্য ছিল তাহলে আব্দুল্লাহিন বলছেন আনুজরে এলেই হে ওই মোনাফিক লোকটিকে আমি দেখছিলাম ঝুলি ছিল সেই ছাড়ছে না আমার ওজর কবুল করেন আপনি সত্যি সত্যি আমি আসলে মন থেকে বলিনি অন্তর থেকে কথা বলিনি আসলে এমনি হাসি রহস্য চলে বলেছি আর চলতে আছে কেন রাস্তায় সফররত অবস্থায় সেগুলি কি হবে হ্যাঁ তার পায়ে লাগবে গিয়ে তো তার পায়ে গিয়ে আঘাত করছিল যেন আর সে বলছিল ইন্ন কুনানা কুদানা বারবার করে কথা বলছিল যে রহস্য ছলে বলেছি আর আমি একটু ছলে আমরা বলেছি আর কিছু বলছিলেন না শুধু বলছেন এলইহে তার দেখছিলেন না অজিদ ওহ আলৈ আর এর অধিক আর কিছু বলছিলেন না শুধু এইটুকু বলছিলেন কি গেল যে কোন ব্যাপার নিয়ে যদি কেউ ঠাট্টা মজাক করে আল্লাহ সাথে হোক আল্লাহর আয়াতে সাথে হোক অথবা রাসুলের সাথে হোক কি মমিনের সাথে হোক মমিনের সাথে ঠাট্টা মজাক মমিন হিসাবে তার সাথে ঠাট্টা মজাক কেন একজন ধার্মিক লোককে যে ব্যক্তি টাকনা টাকনার ওপরে কাপড় পরে তার সাথে শুধু ঠাট্টা করেন আরেকজন লোক ওর চাইতে ওর চাইতে আধা পাগলা কিন্তু টাকনার নিচে কাপড় আছে হ্যাঁ হারাম কাপড় পরছে সেজন্য তাকে নিয়ে ঠাট্টা মজাক করেন না একজন লোক দাঁড়িয়ে রেখেছে মানুষ তাকে নিয়ে ঠাট্টা মজা ঠিক না একজন লোক ঢিলা ঢাল্লা পড়েছে সেজন্য তাকে নিয়ে ঠাট্টা মজাক একজন লোক পাঁচক নামাজ পড়ছে আজান হলেই নামাজ পড়তে চলে যায় জন্য তাকে নিয়ে ঠাট্টা মজাক এরকম অনেক ভাইদের পক্ষ থেকে আসে যে সাথী সঙ্গীরা নামাজি আজান হইতে যখন ছুটি চলে যায় দেখো দেখো এরকম কাজকর্ম আছে কোনো কাজকর্ম নাই এখন আজান হওয়ার আগে হাজির আজান হওয়ার পরে পরে গেছে সেই জন্য এতেও কষ্ট হয় কিন্তু তার দাঁড়িয়ে রাখার জন্য তার জন্য হ্যাঁ ঠিক না এত অভদ্র কাপড় কেন পর আজকাল অভদ্র বলে টাকানার উপরে কাপড় বললে প্যান্ট পরলে অভদ্র এত অভদ্র কাপড় কেন একটা যুবক মানুষ যদি বিশ বাইশ পঁচিশ বছর বয়সে দাডি রাখে তা আমাদের দেশের মানুষরা কি বলে কি বলে জানেন আমাকে বলেছিল এখন মনে আছে তো বলছে যে দাঁড়িয়ে রাখতে হবে ঠিক আছে এখনই রাখতে হবে নাকি রাখবা পরে রাখবা পরে রাখবে দাড়ি এখনই রাখতে হবে দেখছে একটি কথা কুফুরি জন্য যথেষ্ট মজুদার বিয়ে খাবে দাড়ি রেখেছে সেই যুবক মানুষ কেন দাঁড়িয়ে রাখবে রায় বা তোমার দাদার বয়স হবে তখন দাঁড়িয়ে রাখবে এইরকম কথা বার্তা হচ্ছে ভারতে তো যাই হোক সেই দেশ মিক্সচার দেশ মুসলিম আছে তো কাফের আছে কিন্তু বাংলাদেশ পাকিস্তান সেই দেশে যদি যারা ইসলাম মেনে চলে जरा इसलाम क्या नाम कथा जरा, जर जरा धार्मिकतार कथा जरा पर्दार कथा ती मौल तट्टरपन्थी कुछ मुस्लिम के मौलवदी बला कुफुर जे व्यक्ति बोलने जै व्यक्ति पत्रिकाय लिखबे तरह का फिर हार्थना मौलवदी शब्दी जथेष मौलवदीप क्यों ना मान मौलिक जिनि के इसलमेर ना धरे था तो से मुसलमान नाई সে মৌলিক বস্তুকে ধরে আছে মানে কোরআনকে ধরে আছে এটি তার ইমান এই হচ্ছে তার ইসলাম আর যেই ব্যক্তি এর উপর সমালোচনা করে মন্তব্য করে সেই ব্যক্তি মোনাফেক অন্তরের মোনাফেক সুতরাং কোন মুসলিমকে মৌলবাদী বলা কোনো দাড়িওয়ালাকে বলা গোনা মুসলমান এদের গোড়া আমি এগুলি তারপরে এরা কট্টরপন্থী কট্টর এসব কথাবার্তা কুফরি কথা समस्या दूला भाई थे मन कर तो अर्धे अपन अर्धे हक आज बुजते ना भाषा बोले ना कि এরকম ধারণাই কেউ বউ দেখাবে না আর তারপরে যদি রাগ ঝাড়তে পারে রাগ বে নির্জাতিত হবে আপনার বোন হ্যাঁ তারপর আপনার মায়ের সামনে আপনার বাবার সামনে শ্বশুর বাড়ি আমি দেখতে পাব না আমি দেখবো না আপনার ছেলে বিয়ে করবে আমি দেখতে পাব না এই রাগ করে বসে আছে ঢুকে আছে একটি কথা যথেষ্ট যে কোন শব্দ দিয়ে কটাক্ষ করা ইস্তেহা আল্লাহ পর্দা ফরজ করেছেন কিনা সন্নত করিয়া ঠাট্টা করলে কুফুরি হইতে পারে সন্ন্যত তাহলে ফরো অজেব আল্লাহর আদেশ তোমাদের ইমানের পরে তোমরা কুফরি করেছ মাসাইল গুলিতে এই জন্য লেখক বলছেন যে এই আয়াত এবং হাদিস থেকে জানলাম যে মান হাজাল কেউ যদি এইরকম ঠাট্টা বিদ্রুপ করে তাহলে মুসলমান নাই সে মুসলিম নাই আর একটি কথা এখানে বলেছেন আলফার কোবাইন দেখেন একজনের কথা আর একজনের কাছে পৌঁছানো এর নাম তো চুগল খড়িমা চুগল খড়ি তাই না যদি ফিতনার উদ্দেশ্যে হয় ঝগড়া লাগাবার উদ্দেশ্যে হয় তাহলে হারাম এবং কাবিরা গুনা চুগল খড়ি করা কাবিরা গুনা হয়তো কোনো মানুষ বলে যে লোকটির ব্যবহার আচারণ অত ভালো না বলেই ফেললেন আপনি করলেন আর একজন কি বললেন আপনি এত বড় সাহস আপনার আমাকে বলবেন আমি চরিত্রহীন গলা ধরিয়ে দিল দিয়ে না বা কথাবার্তা তাদের বন্ধ করিয়ে দিলো কত রকম কি হচ্ছে এই করে ভাই বনে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে মায়ের ছেলেতে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এই চুগল খড়ির কারণে তাইলে চুগল খুরি এইরকম যদি করে তো হারাম কবি রাগোনা কবর আজ একটি মুখ্য কারণ চুগল খুরি আর বলবো এটি কি চুগল খড়ি নাকি এটি হচ্ছে আল্লাহর হিতাকাঙ্ক্ষী হওয়া আর রসুলের হিতাকাঙ্ক্ষী হওয়া নবী দিন ইসলাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া নাম কামনা করতে হবে আর কি রাসুল হি রাসুলের জন্য রসুলের হিতাকাঙ্ক্ষী হইতে হবে মুসলিম সৎ নেতাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে আহ এবং সৎ পরামর্শ তাদেরকে দিতে হবে জন্য যদি তারা কেতাব সন্নার কোরআন হাদিসের বাস্তবায়ন করেন যেমন সৌদি সরকার তাহলে তাদের হিতাকাঙ্ক্ষে তাদেরকে দোয়াও দিতে হবে ভালো তহফিকের এবং তাদের প্রশংসাও করতে হবে তাদের করতে আরো বেশি ভাব যদি বাস্তবায়ন না করে তো তাদের অস্বীকার করে না কিন্তু পারছি না পারছি না পারছি না যেমন অধিকাংশ মুসলিম দেশগুলি অবস্থা তাহলে তাদেরকে তাদের হেদায়তের জন্য দোয়া করতে হবে তাদের সংশোধনের জন্য দোয়া করতে হবে ও তাদেরকে সৎ পরামর্শ যাদের দেওয়া সম্ভব যে আপনারা করেন না কেন যারা তাদের মজলিশে বসতে পারে তাদেরকে বলতে পারে তাদের করেন না বাস্তবায়ন করেন না শুভকামনা যে যা করছে তাও মান রোচিত বিধান নিয়ে তারা থে গেল সারা জীবন বলে মুসলিম জনসাধারণের হিতাকাঙ্ক্ষী হইতে হবে মুসলিম জনসাধারণের যদি দুইজনে এরকম গোপনে আলোচনা করে যে লোকটিকে আমি খুন করব। আর কিছু হবে না মানে তার ওপর কোন রকমের এইরকম কোন জল অত্যাচার আর হবে না তাহলে এই কথাটি লাগিয়ে আর ফিতনা ফসাদ সৃষ্টি করা ভালো না সেটি চুগুল করি এই মুনাফিকের কথা যদি নাবিসাম পর্যন্ত না পৌঁছানো হয় তাহলে কি হবে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয় বহু লোককে অনেক লোক নতুন নতুন কলিমা পড়ে মুসলমান হয়েছে তারা ভালো মনে করি তোমা পড়েছিলাম মৃত্যু থাকে এদের কথা আর কি শুনবো লাভ নেই যেটাই ছিল সেটাই ঠিক ছিল আগের ধর্মই ঠিক ছিল ঠিক কিরা বলে ইসলামিক সেন্টারে যেসব ভাইরা আসে ভালো নিয়ত আসে ভালো ধারণা নিয়ে আসে যে এখানে গেলে হক কথা শিখতে পাবো কোন বিদাতি শত্রু যদি কিছু সেন্টারই চালাবে আল্লাহ রী কেন বন্ধ করতে তারা বলবে তাহলে ইসলামিক সংস্থা কেন বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করবে তারা কথা বুঝতে তাদের জন্য তো কাটা যেখানে মুসলিম তৈরি হচ্ছে কারখানা মুসলিম তৈরি হওয়ার তাদের চোখের বালি কিন্তু ভাইরা দাওয়াতি কাজ করেন তাদের থেকে এবং তাদের সম্পর্কে ভুল ধারণা দেয় যে তাদের নিজের আমল তাদের নিজের আমল খারাপ তাদের নিজের চরিত্র খারাপ এইসব কথাবার্তা বলে তো উদ্দেশ্য তাহলে তাদের শুধুর খারাপ শুধু খারাপ নয় অনেক দূর পর্যন্ত তাদের খারাপ উদ্দেশ্য যে যাতে করে লোকজন দিনের কথা নাই শিখে যাই যায় দিনের কথা শিখতে তাদের অজ্ঞতা দূর না করে তাদের শির্ক বিদা দূর করে তাদের কুফরিকে দূর না করে তাদের নামাজের পাবন্দি না করে অনেক লোকই জানতো না যে নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না কিন্তু ইসলামী সেন্টার ইসলি আলহামদুলিল্লাহ জানে যে মুসলমান থাকলে নামাজ পড়তে হবে অনেক লোকই জানতো না যে কবরের সিল্ধা করা শির্ক এই কথা দেশে শোনেনি জীবনে আমরা যদি আটরসি যায় যাই আর আজমিরে যায় আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম সেন্টারে এসে তহিদ সোন শির বেদাত নামাজের গুরুত্ব ইসলামের আহকাম বিধি বিধান ইমানের বিধি বিধান আমল জানতে আলহামদুল্লাহ করেছে তারা এইরকম যদি কেউ মন্তব্য করে এই ক্ষেত্রে তাদের কথা পৌঁছে দেওয়া দায়িত্ব সিদ্ধের কাছে এটি চুগল খুরি নয় বরং কি এটি নাসিহা নামিমা নয় ওর নাম কি নাসিহা নামিমা চুগল খুরি হরম আর নাসিহা মানে শুভ কামনা করা যারা কোরআনার অনসারী সেসবাই কেরাম বিদাতীদের না আর জনসাধারণের এবং রাষ্ট্র নেতা আহম্মুল মুসলিমের মধ্যে যেমন অলমাই কেরাম তেমন রাষ্ট্র নেতা সবার হিতাকাঙ্ক্ষী হইতে হবে টেনে হেঁচরে শুধু ফেলে দিব আর তা দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে কোনো শান্তি প্রতিষ্ঠা হয়নি সৎ উপদেশ দেওয়া এবং সৎ কাজ করতে যদি না চায় তাহলে বাধ্য করা করুন সৎ কাজ ঠিক আছে সামনে থাকবেন থাকুন কিন্তু সৎ কাজ করুন আল্লাহ রাবুল্লা আলম আমাদের যেন ভালো কথা বোঝার তৌফিক দান করেন ভালো কথার প্রতি আমল করা যেন তফিক দান করেন तो एक अभिनय गठनमूलक क्या शिखा नामक কারণ এতে মিথ্যা ভালো করে একজনকে কিছু সাজতে হবে একজনকে কিছু সাজতে হবে আপনি আবু বাকর উমার না তাহলে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে আমি অবকর বলছি আমি খলিফা বলছি বা এগুলো যদি না হয় সাহাবি নাও সাজেন ধরেন একজন বাদশাহরঙ্গজেব সাজলো বাদশা আর আর শিবাজি সাজলো সাজলো হিন্দু কিছু ইসলামিক সংগঠন সতর্ক করার জন্য বলছি কিছু মুসলিম সংগঠনগুলি এই নাটক অভিনয় করে ধর্ম শিখাতে চায় সেটি জাহেজ নয় হরাম ধর্ম জন্য কোরআন এবং হাদিস ইসলামিক শরীয়ত ফেকা যথেষ্ট যথেষ্ট